উম্মু শাহরিক রাজিয়ালাহ তালাহ্নতে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম গিরগিটি মেরে ফেলা নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন ইব্রাহিম আল্লাহ সালাম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এ গির্গিটি ফু দিয়েছিল